السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفا والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لا أَبْرَحُ حتى أَبْلُغَ مجمع الْبَحَرَيْنِ اَوْ أَمْدِيَ حُقُبًا قُسْتِيكِ <تصفيق> بِنِي إِسْلَامِ بُنْدُوبُنْ اللَّهِ رَبُّ الْعَلَى مِنَيْرِ شَكُلْ قُشُنْكْشَى أَبْنُ فِي نُبِي مُحَمَّدْ অনেক অনেক গরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আলিহি আল্লাহ আমরা কুরবানের পর ঈদুল আজহার পর পুনরায় আবারও আলোচনায় মিলিত হয়েছি সে কারণে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা আদায় করছে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি সম্পর্ক আকিদার সাথে আছে বিশ্বাসের সাথে আছে এবং বিষয়টি মজারত যেমন বিষয়টি সম্পর্ক আকিদা বা বিশ্বাসের সাথে আছে তেমন বিষয়টি একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আছে বিষয়টি হচ্ছে খিজির আলী হিসালাম এবং শিয়া সুফি ও দেওবন্দীদের আকিদা খিজির আলি হিসালামের নাম পরিচিত না অপরিচিত আপনাদের কাছে মানে নাম শুনেছেন তাই না কিন্তু খিজির কথাটা মানে উচ্চারণটা আসলে ভুল এর আসল উচ্চারণ যেটা হাদিসে করা হয়েছে সেখানে খাজের লেখা হয়েছে আর অনেকে খিজির বলেছেন খাজের খি আর রা খিদ আর এক উচ্চারণে দেখলাম এবং সেটা আরো বেশি সহি উচ্চারণ সেখানে লেখা হয়েছে খাদের খা খা গাদের ভি আর রা সাক যাই হোক আমরা আপাতত যেটা সমাজে প্রচলিত উচ্চারণ সেটাকেই ব্যবহার করব কিন্তু জানার জন্য আমি আপনাদের সামনে বলে দেওয়া ভালো মনে করলাম যাই হোক আমরা আজকে খিজির আলি হিসালের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এ কারণে যে খিজির হিজির কে কেন্দ্র করে অনেকগুলো আকিদা ও বিশ্বাস আমাদের দেশে ও আমাদের সমাজে আছে এক নম্বর আকিদা ও বিশ্বাস হলো যে খিদির খিজির আলহিস এখনো মারা যাননি তিনি আমরণের পানি খেয়েছেন যাকে সাধারণ ভাষায় বলে আবে হায়াত করে বলে আবু হায়াত আবে হায়াত আপ মানে হচ্ছে পানি আর হায়াত মানে হচ্ছে জীবন জীবনের পানি বলেন আমরণের পানি ওমরণের পানি পান করেছে এই জন্য খিজির এখনো মারা যায়নি এই একটি বিশ্বাস সমাজে প্রচলিত আছে আরো বিশ্বাস আছে যে সে সারা বিশ্বে ভ্রমণ করে বেড়ায় চোখের আড়ালে আমরা দেখতে পাই না কিন্তু খিজির কি করে সারা বিশ্বে ভ্রমণ করে বেড়ায় বিশ্বাস আছে যে খিজির আলহিসাম আকৃতি চেঞ্জ করতে পারে মানুষের একাধিক মানুষের আকৃতি সে গ্রহণ করতে পারে ধারণ করতে পারে এই বিশ্বাসও আছে বিশ্বাসে আছে যে সালাম নাকি নবী ইলিয়াস সালামের সাথে বছরে একবার আরাফায় সাক্ষাৎ করেন আরও বিশ্বাসে আছে যে অনেক সময় সে মানুষের আকারে ভিক্ষুক হয়ে ফকিরের বেশে গ্রামে গঞ্জে বাড়িতে আসা যাওয়া করে অনেক সময় অসুস্থ অবস্থায় ফকির এবং অসুস্থ ফকির যার নাক দিয়ে সর্দি ঝরছে যার চোখ দিয়ে পানি পড়ছে খারাপ কোদাকার আকারে সে মানুষের কাছে গ্রামে গঞ্জে আসে আর মানুষ যদি ওই সময় তার সেবা না করে তার প্রাপ্ত না দেয় তাহলে সেই বাড়িতে দুরভিক্ষ দেখা দেয় से बाड़िष्टि ताराप्य दिए देखे से मानुषे कुशल मंगले बसबाश कर पक्ष सरासर इलिम पे ज्ञान पे ज्ञान अर्जन करमरा शिखा अपनारा शिखन মানে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কেউ শিখা কি করবে জ্ঞান কিন্তু নবী করিম বা জ্ঞানের জ্ঞান অর্জন করার নিয়ম কি ছিল তাদেরকে স্বয়ং যে জ্ঞানটা দিতেন সেটা ফেরজরির আলহ সালাম নিয়ে আসার পর নবীদেরকে দিয়ে দিতেন যাকে বলা হয় ওহি কিন্তু কথিত আছে বা ওলি উলিয়াদের ও পীর মাজারদের বিশ্বাস আছে যে নবীদের চাইতে ওলিদের ইলিমটা গ্রহণ করার এই ধারাবাহিকটা ডাইরেক্ট নবীরা তো ওহির মাধ্যমে নেয় আর অলিরা সরাসরি আল্লাহ তাদের অন্তর একদম ঢোকাই দেয় এই ইলিমটাকে তাদেরকে তারা বলে ইলমে ইন্নি কি বলে ইলমে ইন্নি লাদন্নি কথা শুনেননি দেশে এটা হল ইলমে লাদন্নি একেবারে ডাইরেক্ট ইলিম চলে আসে আমরা এ বিষয়ে আলোচনা সামনে করছি তাদের বিশ্বাস অলিয়া উলিয়া বা পীর ফকিরদের বিশ্বাস যে যেই পীরের সাথে খিজিরের সাক্ষাৎ ঘটে না সে পূর্ণ কামেল ওলি হতে পারে না সেজন্য খিজির আলহ ইসালাহামের সাথে অনেক ওলিদের সাক্ষাৎ হয় আমরা ওইটাই আজ প্রমাণ করব যে এই বিশ্বাস এমন একটি ভ্রান্ত বিশ্বাস যেখানে শিয়ারাও এই বিশ্বাস রাখে এখানে সুফি মাজারীরা বিশ্বাস রাখে আর দুঃখজনক হলেও সত্য দেশের কে যাদের কৌমি মৌলী বলা হয় বা দেহবন্দী বলা হয় তারাও এই বিশ্বাস রাখে আমি মুখে সে আলোচনা করব না আমি আপনাদের এই বইগুলো থেকে তুলে তুলে আপনাদের দেখাবো যে কার কি বিশ্বাস আছে তবে হিজির আলহিসের সম্পর্কে যেটা ধারণা সমাজে আছে সেগুলো আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি যাই হোক এই সকল কথা বিশেষ বই যার নাম হলো হল হাকিম তিরমিজি একজন তিরমিজি হচ্ছেন মহাদেস রহমতুল্লাহ আলাই যিনি সুনান আর তিরমিজি লিখেছেন সেটা না একজন আর তিরমিজি লেখক আছেন যার নাম হচ্ছে যার টাইটেল হচ্ছে হাকিম এই হাকিম তিরমিজি হাতমুল ভিল নামে একটা বই লিখেছেন সেই বইতে এই সকল তথ্য অনেকভাবে প্রকাশ করা হয়েছে আপনারা সেখানে দেখে নিতে পারেন যাই হোক সমাজে সিজির আলহ সালের সম্পর্কে এই সকল ধারণা বা বিশ্বাস আছে তবে খিজির আলহিসাম কোন যুগের লোক ছিলেন ভাই কোনো বিশ্বাস খিজির আলহালাম মুসা আলহ সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল বা আল্লাহ তালা মুসা আলামকে আদেশ করেছিলেন তাহলে চোদ্দশো প্রায় সোয়া চোদ্দশো বছর আর নবী করিম সাল্লি সাল্লাম এবং ইসা তার পূর্বে ইসা আলি এসেছিলেন তার দুইজনের মধ্যে দূরত্ব প্রায় ছয় শত বছর পাঁচশো সত্তর পঁচাত্তর খ্রিস্টাব্দ আর হজরত ইসা আলি ইসলামের পূর্বে এসেছিলেন মুসা আলি ইসালাম তার দূরত্বের সম্পর্কে মতভেদ করা হয়েছে কিন্তু প্রায় কাছাকাছি যেগুলো মত এসেছে সেগুলো প্রায় পনেরোশো বছর বা ষোলোশ বছর মানে দেড় হাজার বছর তাহলে ওইদিকে দেড় হাজার বছর আর আমাদের নবী সাল্লাহ সাল্লাম বিগত হয়ে যাওয়া হয়ে গেছে প্রায় দেড় হাজার বছর তিন হাজার বছর আর মাঝে দূরত্ব আর সাড়ে পাঁচশো বা ছয়শ বছর তাহলে সাড়ে তিন হাজার বছর পূর্বে এই খিজির আলহাম পৃথিবীতে ছিলেন যার সাথে মুসা আলহিসের সাক্ষাৎ হয় সেই খিজিরের সম্পর্কে এই সকল ধারণা এবং এই সকল বিশ্বাস এটা কতটা ঠিক আর কতটা বেঠিক আমরা কি করব এটা জানার চেষ্টা করব এই খিজির আলহি সাল্লামের ঘটনা আল্লাহ রাবুল আলামিন কোরআনেও বলেছেন এবং প্রিনবী মোহাম্মদ মোস্তফা সাল্লা হাদিসেও তিনি এর বর্ণনা দিয়েছেন একটি কোরআন শরীফ দেন আমাকে যাই হোক আমরা সেই ঘটনা যেটা কোরআনে বর্ণিত হয়েছে আমরা তার সারাংশটা খুবই ছোট করে আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব ইনশাল কি হয়েছিল এই খিজির এবং উষা আলি সালামের ঘটনা সেটা আসলে কি যে ঘটনাটি কোরআন শরীফে এসেছে এবং যেটা হাদিসেও এসেছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সেটা বর্ণনা করার চেষ্টা করব এই ঘটনাটি কাহাফের কাহাফের সাত নম্বর আয়াত থেকে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা হয়েছে এটা কোরআনে আর হাদিসে বোখারে শরীফ সহ অন্যান্য হাদিসও বর্ণিত হয়েছে কিন্তু আমি শুধু বোখারে শরীফের কোথায় আপনাদের সামনে বলি বোখারে শরীফ সেটা এই সুরার তফসিরে এই আয়াতের তফসিরে বর্ণিত হয়েছে হাজিস নম্বর চার হাজার সাতশো পঁচিশ থেকে চার হাজার সাতশো ছাব্বিশ কমে তার কমকে তার গোত্রকে নসিহত করছেন উপদেশ দিচ্ছেন এই সময় একজন লোক মুসা আলে সালামকে প্রশ্ন করলেন आलम सब चेक्ति प्रश्न करल उन्मतर मध्य सब ची ज्ञानी व्यक्ति के तुसा अल्लाम आना सब ची ज्ञानी जे विषय रबुल आलमीन के पचंद हल ना যে মুসা তুমি একজন বান্দা যদিও তুমি একজন উলুল আজম নবী কিন্তু তা সত্ত্বেও সবচেয়ে বেশি জ্ঞানী প্রশ্নের সময় বলা উচিত ছিল যে আল্লাহ বেশি আলমিনী কিন্তু মুসা আলি সাল্লামের এটা একটা ভুল ছিল যে ভুল উত্তরের কারণে আল্লাহ রব্বুল আলমিন মুসা সালামকে শিক্ষা দিতে চান তাই আল্লাহ আব্বুল আলমিন মুসা আলি সাল্লামকে বলেন जाओ तुम्हारा सब चाहते बसि ज्ञानी तुम्हारा तुम्हार चाहिए बसि ज्ञानी एक दूसरीुद्रे संगम स्थले आजमा अल बहर कुरान शब्द से बोलते तुम तुम खावा दावा नहीं नाओ मो नहीं नाओ घूना नाओ ने मुसा आल साल तरह एक साथी यूशा नून তাকে সাথে নিলেন নেওয়ার পর রওানা দিলেন আল্লাহুল বললেন যেখানে এই মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে সেই পথ দিয়েই তুমি সেই লোকের কাছে যাবে এবং তাকে পেয়ে যাবে আমি সংক্ষিপ্ত আপনারা ঘটনার যে সুরা কাহের বললাম ষাট নম্বর আয়াত থেকে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ পড়ে নিলেই ক্লিয়ার হয়ে যাবে যাই হোক মুসা সালাম তার সাথী ইউসা বিন নুন আর এই ভুনা মাছ নেওয়ার পর রওয়ানা দিলেন মাজমাউল বাহরাইন দুই সমুদ্রের সঙ্গমস্থল যেখানে আছে সেখানে ওই সমুদ্র ওই স্থানের কাছি একটা পাথরের নিচে দুই দুইজনে ক্লান্ত হয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়ল কিন্তু তার সাথী ইউষা সে দেখতে পেল যে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গেল যখন চলে গেল তো সমুদ্রের ভিতর হয়ে গেল তখন আমাকে তুমি বলে দিও এটা সে জানে না এটা একটা অঘটনা ঘটেছে কি ঘটনা কিন্তু যখন মুসা আলহ সাল্লাম ঘুম থেকে চেতন হয়েছেন সে ভুলে গেছে বলতে আবার রাস্তা নিয়েছেন কিছু যাওয়ার পর খুবই ক্লান্ত ক্লান্ত ক্লান্ত অবস্থা তখন ইউসাবের নুন এখন খাওয়া খেতে চাচ্ছেন আহার দে খাওয়া খাবো বলছেন যে মাছ তো জীবিত হয়ে চলে গেছে মাছ জীবিত হয়ে চলে গেছে চলো ওই ওইখানকার জন্যই তো আমি এসেছি আমাদের এই সফরটা তো ওই রাস্তার জন্যই এখানে এটা ঘটনা ঘটেছে আবার নিজের পায়ের অনুসরণ করে যে পা দিয়ে গেছিলেন সে পদাঙ্ক অনুসরণ করে পিছনে চলে আসলেন দেখলেন রাস্তা হয়ে মুসালাম সেই রাস্তা দিয়ে ভিতরে ঢুকলেন ঢুকার পর দেখছেন একজন মানুষ চাদর গায়ে দিয়ে বসে আছে মুসা আলু ইসলাম তাকে যখন সালাম দিলেন তখন বললেন এটা কোন দেশের সালাম বলছে বাণী ইসরায়েল গোত্রের মুসা কি তুমি হ্যাঁ আমি ওই বাণী ইসরায়েলেরই মুসা এবং সেই সেই সেই জমিনের এটা সালাম তিনি সালামের উত্তর দিলেন বললেন মুসা আলহ সালাম তাকে বলছেন যে আমি আপনার কাছে কিছু শিখতে এসেছি এবং আমাকে আপনি শিক্ষা দেন আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছে সেই শিক্ষা থেকে আমাকে আপনি শিক্ষা দেন কোরআনের শব্দে সেই কথাটি এসেছে যে কাল আলাহু মুসা মুসা সালাম সেই লোককে বলেন মানে খিজির সালামকে বলেন ধারণ করতে পারবে না সবর করতে পারবে না ওই কারণে তুমি শিক্ষাও নিতে পারবে না কিন্তু মুসা আলহ বললেন যে না আমি ইনশা আল্লাহ আমাকে সবরকারী পাবেন এবং আমাকে শিক্ষা দেন ভূসা আলহ সাল্লামকে নিয়ে খিজির আলহ সাল চলতে লাগলেন সামনে একটা নদী আসলো নদী পার হওয়ার জন্য খুব সুন্দর আলটা করে দিলেন আর নৌকার ভিতরে পানি আসতে লাগলো মানে নৌকা খারাপ করে দিলেন ভুসা আলহ সালাম বললেন যে এরা আমাদেরকে সমুদ্র পার করে দিল গরিব দুঃখী মানুষ আর আপনি এদের তক্তাটা তুলে দিলেন তো নৌকা খারাপ করে দিলেন এরকম কেন বলেন এটা তো উচিত কাম হলো না তখন খিজির আলহ্লাম বললেন যে তুমি কি আদা করেছিলেন আমি তোমাকে বলেনি যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না এবং আমি যা করব সে বিষয়ে তোমার ধৈর্য থাকবে না তুমি কিছু না কিছু বলবেই আলাম আকুল ইন্স্তি সবরা তোমাকে কি আমি নি যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না তন্মুস আল্লাহ স্মরণ হয়ে গেছে এটা তো আমি ধর বলছেন করেন না এটা আমি ভুলে গেছি আমাকে ক্ষমা করেন তারপরে আবার চলতে থাক চলছেন যেতে যেতে একটা গাছের নিচে কিছু বালক খেলাধুলা করছে ছেলে যারা এখনো সাবালক হয়নি এরকম অবস্থায় একটা সুন্দর বালককে খিদির আল্লাম টেনে নিয়ে এসে গোলাটা কেটে দিলেন বদল করে দিলেন হত্যা করে দিলেন যখন হত্যা করে দিলেন তখন আগের ঘটনার চাইতে এই ঘটনাটা আরো বেশি সংশয়ের ছিল এবং আরো বেশি বড় ঘটনা ছিল মুসা আলে বললেন যেমন এক লোককে হত্যা করে দিলেন আপনি যে কোনো অপরাধ করেনি কোনো মানুষকে হত্যা করেনি যে হত্যার বদলে আপনি হত্যা করবেন फिरत दिन अपन संगे जाबना शिक्षा क्योंकि एबारमें क्षमा दें बार बार दू बार तीय कर ले रेह तो एर कि झड़े दिले কিন্তু এবারও আমাকে ক্ষমা করেন এ ঘটনার পর চলতে লাগে এবার এক গ্রামে প্রবেশ করলেন খুব ক্ষিদা লেগেছে দুজনকে গ্রামবাসীদের কাছে খাওয়া চাইলেন আমাদেরকে একটু মেহমানি করা গ্রামবাসীরা খেতে দিলো না বকিল গ্রামবাসী খেতে দিল না যেমন খেতে দিল না গ্রাম থেকে বের হচ্ছেন তো দেখছেন যে গ্রামের শেষ দিকে একটা বাড়ির একটা দেওয়াল পড়ে যাচ্ছে বাঁকা হয়ে গেছে তো খিদির আলহাম সেটা আবার সুন্দর করে সোজা করে বেঁধে দিলেন যখন বেঁধে দিলেন তখন মুসা সালাম বললেন যে খেতেও দিল না আর আপনি এদের দেওয়াল ঠিক করে দিলেন কম করে হলে মজুরিটা তো নেন ফ্রিতে কেন করলেন মজুরি পেলে খাওয়া দাওয়া হবে তখন খিদির আলহ সাল্লাম বলছেন শেষ তোমার তৃতীয় চান শেষ আমি বলেছিলাম ধৈর্য ধারণ করতে পারবে না আল্লাহ তালা কোরআনে বলছেন তার ভাষায় যে কিভাবে ভাবে দুজনের মধ্যে তখন কি ঘটে গেল হাত আস্তেরা কোবাইনি কাল হাত আস্তেরা কাইনি ওবাইনি তোমার এবং আমার মাঝের সম্পর্ক শেষ এখন আলাদা আলাদা হয়ে যাও কিন্তু তুমি আলাদা হওয়ার আগেই জেনে নাও যে আমি কেন এগুলা করলাম যার যে কাজগুলোর প্রতি তোমার ধৈর্য হল না সেগুলো কেন করলাম সেগুলো তুমি জেনে নাও কি কারণে করলাম অতঃপর তিনি উত্তর দিয়ে বললেন যে যেই কিস্তি বা যেই নৌকাকে আমি ফুটা করে দিলাম সেগুলো গরিব লোক ছিল বটে দরিদ্র মানুষ ছিল বটে কিন্তু সমস্যা ছিল এখানে এক রাজা আছে যে রাজা নতুন কিস্তি নতুন নৌকা ইস্টিমার পেলে ছাড়ে না ও নিয়ে নেই যার মন তার হোক তাই আমি ফুটা করে দিলাম রাজা যখন দেখবে যে ফুটা ভাড়া খারাপ নৌকা তখন সে আর নিবে না আর এদের জীবিকা এইভাবে চলতে থাকবে আর ফুটে না করে দিলে নিয়ে নিত এদের সমস্যা বেশি বাকি থাকলো যেই যে আমি হত্যা করলাম সেটা এ কারণে যে আমাকা না বাওয়া হুম সেই বাচ্চার পিতা মাতা মমিন ছিল আর হাদিসের ব্যাখ্যা এসছে সে কাফের ছিল বাচ্চা কি ছিল কাফের ছিল যদিও করানো এই শব্দটা নেই অতপর আমি এই কারণে হত্যা করলাম যে এ বড় হওয়ার পর বাপমাকে বাধ্য করবে কাফেরের কাজ করতে বা কাফের হতে বা আরো কিছু গোলমাল করতে আল্লাহ হতে বাধ্য করবে এই বাচ্চা বড় হলে বলছে আইর হেকা তু গিয়ানো বা কুফরা বলছেন তাই আমি চাইলাম যে একে হত্যা করে দিই এর পরে এর পরিবর্তে আল্লাহ রাবুল আলমিন তাকে এমন সন্তান দান করবেন তারপরে তাদেরকে মেয়ে দান করা হয়েছিল কন্যা দান করা হয়েছিল এবং তার ওর থেকে নবী জন্ম গ্রহণ করেছিল এটা কতখানি সত্য কথা তুমি জানি না তবে বলা হয়েছে অনেকে বলেছেন যাই হোক অতপর বললেন এখন তৃতীয় জিনিস যে দেওয়ালটা আমি সোজা করে দিলাম সেটা এই কারণে যে এই দেওয়াল দেওয়ালের মালিক হচ্ছে দুজন এতিম বাচ্চা ওনার পিতা মাতা নেই এবং এখনো নাবালক আর এই দেওয়ালের নিচে খাজানা আছে খাজানা আছে মানে লুকায়িত মাল সম্পদ আছে সোনা জানা আছে দেওয়াল যদি পড়ে যায় এগুলো উন্মুক্ত হয়ে যাবে গ্রামের মানুষ নিয়ে চলে যাবে কিন্তু দেওয়াল সোজা করে দিলাম এরা যখন সাবালক হবে তখন এই দেওয়াল বাড়ি যখন ভাঙবে তখন এই জিনিসগুলো ওরা পেয়ে যাবে সেই কারণে আমি এই জিনিসটা করলাম তিনি যে যে এই আমি করলাম এটা এরকম না এমনি এমনি না বরং এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আর সেই আদেশ পালন করার কারণেই আমি এটা করলাম তিনি বলছেন আল্লাহ রাবুলা আলমিন এই ভাষাটাই তুমি মনে করো না যে আমি এটা আমি নিজে নিজেই করিনি যা বরং এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে আমাকে তাই আমি এটা এরকম করলাম আর এই জ্ঞান তোমাকে দেওয়া হয় অতপর এখান থেকে এই ঘটনা শেষ হয়ে এই এই খিজির আলিয়া সালামের সাথে মুসা আল সালামের এই ঘটনাটা যে ঘটল এটার আসল কারণ এবং আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য হচ্ছে যে একজন নবী যে বলেছিল আমি সবচেয়ে বেশি জ্ঞানী যে কথাটা আল্লাহ রাব্বুল আলমিনকে পছন্দ হয়নি এবং এরকম বলতে হতো না বলতে হতো আল্লাহ রাবুল আলমিন বেশি জ্ঞানী বা আল্লাহ তালাই বেশি জানেন এরকম উত্তর না দেওয়ার কারণে আল্লাহ রে দিলেন একটা শিক্ষা দিলেন কোন দেশ ছিল ওখানে ওইটা কোন দেশ ছিল এটার কিন্তু কোনো জ্ঞান মুসা আলহ সালামকে ছিল না আজকাল না পৃথিবীর সব দেশ দেখা যাচ্ছে সে যুগে তো দেখা যেত না সমুদ্রের ভিতরে ঘটছে তা কোন একটা দ্বীপে ঘটতে পারে কিংবা একটা ঘটনাও হতে পারে আর এরপরে এই শিক্ষাপে পেয়ে মুসা আলসালাম জানতে পারলেন যে আমাকে বা আমরাও জানতে পারলাম স্বয়ংপ্রিয় নবী মোহাম্মদ মুস্তফার সাল্লাম থেকে নিয়ে যাবতীয় তারপরে যতগুলো নবী এবং মানুষ পৃথিবীতে এসেছেন তারা সবাই জানতে পারলেন যদি বলা হয় সবচেয়ে বেশি জ্ঞানীকে তাহলে সে কথার উত্তর কি দেওয়া উচিত আর এইরকম উত্তর দিলে কি হতে পারে একজন নবীর যদি এটা শাস্তি হতে পারে আমাদের কি হতে পারে र्क विद्लातेल करते घटना घटे गुज दुखे सुखीरा पीर मजारी ওরা এই ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলা জিনিস বের করে নিল নিজের ফেভারে নিজের কারণে নিজের মতবাদ এবং নিজের বিশ্বাসের কারণে যেমন একটু আগে বললাম বিশ্বাস তৈরি করেছে তার মধ্যে এখানে এই বিশ্বাস নিয়েছে যে এই খিজির আলহ সালাম নবী ছিলেন না এটা ওলি ছিলেন কি বললেন এ নবী ছিল না কি ছিল ওলি ছিল বললেন তো ভাই কোরআনের এই আয়াতগুলিতে গুলিতে কোথাও বলা হলো যে খিজির আলসালাম অলি ছিলেন নবী ছিলেন না বলা হয়েছে কি ওরা বললো এটা বলি কেন কারণ তারা ওলিদের কারামত এবং খজিলত এত বেশি বর্ণনা করে যে যে নবীদের উপর চলে গেছে অলির স্থান আর এই আয়া তার এই ঘটনা দিয়ে দলিল দিয়ে দিল যে নবী ওলির কাছে শিখতে গেল তাই আমাদের অলিরা বড় বুঝতে পারছেন আর নবীদেরকে ছোট করে দিল্লা হাওলা আম্বিয়ায়াম আলহিমসালামের মতো সম্মান কারো হতে পারে কোরআনে আল্লাহ আলমিন যে স্তরগুলি বর্ণনা করেছেন ভালো মানুষের এক নম্বর নবীদের কথা তারা সবচেয়ে সম্মানীয় অতপর সিদ্দিক যারা নবীদের কাছে যা শুনেছে তাই সত্য মনে করে আমল করেছে অতপর শহীদ আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে অতপর সৎ মানুষ আর সৎ মানুষের একটা ক্যাটাগরি হচ্ছে বলি আল্লাহ আল্লাহরি এখানে বর্ণনা করলেন আলাদা কোনো ওই কোনটা তৃতীয় প্রকারের মানুষের মধ্যে কিছু মানুষ ওলি বরং প্রত্যেক মানুষ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তাক অবলম্বন করেছে তারাই ওলি আল্লাহ রাবুল আলমিন কোরআনে ঘোষণা দিয়েছেন যে অলি কাকে বলা হয় আল্লাযিনা আমানু ওয়া কানূ ইত্তাকুন যারা ঈমান এনেছে বিশ্বাসী স্থাপন করেছে এবং তাকওয়াম অবলম্বন করেছে তাই হচ্ছে ও। সেইজন্য ওলীর আলাদা ক্যাটাগরি নাই কিন্তু এদের কাছে আছে। এরা এত বেশি ওলি আগে বাড়িয়েছে যে তাদের কোন কবিতা বানিয়েছে যে খুদনা বাহরান ওয়া আমরা সমুদ্রে পাড়ি দিয়েছি আর নবীরা সমুদ্রের কিনারা থেকে গেছে। এই সমস্ত অলিদের বাড়াবাড়িতে এখানে তারা এই আয়াত এই ঘটনা দ্বারা এরকম একটা মসলা বের করে নিয়েছে নিজের বিশ্বাসে যে ওলিরা হচ্ছে বড় নবীদের চাইতে আর এই ওলি থেকে বেলা বেলায়াত মানে অলি তত্ত্ব নবী থেকে নবুয়াত মানে নবী তত্ত্ব নবীকে আল্লাহ রবুল আলমী যা কিছু প্রদান করেন রসুলকে যা কিছু প্রদান করেন যে আদেশ নিষেধ সেগুলো হচ্ছে নবুয়ত আর ওরা নবুয় বা নবীর অপোজিটে বা ওর সাথে সাথে একটা জিনিস বের করেছে যে নবীর যেমন নবুয় হয় অলির তেমন বেলায়েত হয় বেলায়ত কথাটা শুনেন না বারবার তো বলছে নবীদের যেমন আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে আসে এরকম অলিদেরও আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে আসে ডাইরেক্ট সিদির আলহ সালের নতুন ওহির প্রয়োজন হয় না এসব আশিদা এবং তারা বিশ্বাস করেছে এবং বলেছে এই সব ইলিম হচ্ছে লাদিম म शरीफर के पड़ेल पक्ष आदेश कर दान करें तो अल्लाहर निकट ला, लादून क्या मना हम निकटी मिल्लाद हकीिम हकीिम इन हबिर ये कलम शरीफ हकीम एवं हबिर पक्ष এই পক্ষ থেকে কথাটা থেকে করেছে এবং তারা লাদেব সকল কিছু তারা বের করেছে এবং বিশ্বাস আর ওলি এবং উভেলাই আজকে নবীর থেকেও আগে বাড়িয়ে দিয়েছে দেওয়ার পর শেষ পর্যন্ত লাস্ট যেটা সিদ্ধান্ত খিজিরা আলহ সালামের সম্পর্কে যে তিনি হলেন বড় ওলি আর তিন আর এখনো মরণ হই আর সে কারণে তিনি এত বড় ওলি যে তিনি যখন কোনো অলির সঙ্গে সাক্ষাৎ না করেন তখন সেই ওলি পায় না আর যখন ওলি পায় না সে কামেল ওলি হয় না যতক্ষণে ফিজা আলিয় সাল্লামের সঙ্গে সাক্ষাৎ না হয় অতক্ষণ পর্যন্ত কামেল ওলি হতে পারে না তাই সকল আউলিয়া যারা বড় বড় ওলি এই তাদের জগতে আছে এবং তারা বিশ্বাস করে কোনো না কোনো ভাবে কেসা কাহিনী রূপে খিজিরা আল সালামের সাক্ষাৎ তার সাথে ঘটেছে এবং তার সাথে ঘটে এরকম প্রমাণ করা হয় আমরা এই কেসাটা বলতে বলতেই অনেক সময় চলে গেল এবার আমরা জানব যে আসলেই কি খিজিরা আলহ সালাম জীবিত এখনো সাড়ে তিন হাজার বছর পরেও আমাদের শরীয়ত এবং ইসলাম কি বলে এটা আমরা এখন অল্পক্ষণে জানবো প্রথমে আমরা সবচেয়ে শিরোমণি একজন বহাদ্দিস যার চাইতে বড় মোহাদিস আর নাই তার একটি বক্তব্য শুনি তিনি হলেন এমাম বুখারি রেজাসা করা হলো যাদেরকে জীবিত মনে করা হয় হাল আহিয়া তারা উভয়ে কি জীবিত এটা কাকে জিজ্ঞাসা করা হচ্ছে এমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে এত বড় মহাদিস তিনি বলছেন এটা কিভাবে সম্ভব হতে পারে অথচ বছর পর আর কেউ জীবিত থাকবে না যারা বর্তমানে জীবিত আছে নবী সাল্লা সাল্লাম যেদিন এই কথা বলেন সেদিন থেকে নিয়ে একশো বছর পর্যন্ত কোনো মানুষ আর জীবিত থাকবে না মানে একশো বছরের আজ কোন জমিনে আছে মানে সে যে সময়ে তিনি এ কথা বলেছিলেন সেই সময়ে যতগুলো মানুষ জমিনে ছিল তার বয়স যদি ওই দিন ওই সময় হয়েছে ওই জন্য জন্ম হয়েছে তাহলে তার বয়স একশো বেশি একশো বছরের বেশি হতে পারে না এটাই প্রমাণিত হয় তাই না একশো বছরের বেশি আর ওই সকল মানুষ বেঁচে থাকবে না মানে খুব বেশি তো একশো বছর কেউ জীবন পাবে যেদিন আল্লাহ রসুল্লাহ সাল্লাম এর কথা বললেন তাহলে যদি ক্ষিদির জীবিতই থাকতো ধরে নেন নবী সাল্লামের ওই সময় তাহলে তারপরে তো আর একশো বছরের পর তার পাওয়া যাবে না ওকে না যাবে তাহলে এখনোই এই বিশ্বাস রাখা যে খিদুর আলহ সাল্লাম জীবিত আছে এই হাদিফের বিপরীত অতঃপর শেখুল ইসলাম ইবনেতা হাজি ইমাম বোখারিম মুসলিম বর্ণনা করেছেন মোত্তা হকুন আলি হাদিফ ইমাম শেখুল ইসলাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন লাউকানল খিদির হাইয়ান যদি খিদির জীবিতই থাকতো তাহলে আলু সাল্লাম তিনি জীবিত আছেন দুনিয়াতে শেষ নবী চলে এসেছেন তার সাক্ষাতের প্রয়োজন ছিল না সে আলাদা নবী করে ঘুরে বেড়াবে গোটা দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লা বলেছিলেন উমর রাজি আল্লাহ তাল্লাহ লক্ষ্য করে যদি মুসাও জীবিত থাকতো নবী মুসা আলি সালাম জীবিত থাকতো তাহলে তবু তাকে আমার অনুসরণ করতে হতো সে আলাদা নবী হয়ে থাকলে হবে না তাহলে যদি খিজির আলহিস বেঁচেই থাকতো তাহলে আল্লাহ রসুলের এসে অনুসরণ করতে হতো না উম্মত হতে হতো না ইমান আনতে হতো না ইবনে তাই মিয়া রহমাতুল্লাহ আলহ আরো বলেন যে যেদিন বদরের যুদ্ধ হয় সেদিন তিনশো তেরো জন সাহাবিনী আল্লাহ রসুল উপস্থিত হয়েছিলেন আর মক্কার মুশরিররা একদিকে अल्लाह रसुल्ला भय कर चिल जी हे आल्लाह किसार यमत शेष दुनिया से तुम्हार इबादत कराने अल्लाह रसुल्ला मुस्टिमय कि मानुष जो आज पतल हो जाए हत्या शहीद हो जाए जमी आर इबादत करा जीश तेरह मानुषर नाम वंश सबकी अल्लाह रसुल सल्ला सल्लमत खिजि आल सल्लम कथा छोड़ा যে সে এখনো বেঁচে আছে সেটা আসলে একটা ভ্রান্ত ধারণা আর এই ভ্রান্ত আকিরা কোরআনের এই আয়াত দ্বারাও উপসারিত হয় আল্লাহ রাবুলা আলমিন কোরআনে বলেন আল্লাহ রসুল সাল্লামকে বলেন তোমার পূর্বে পূর্বে লোক না তারপরের লোক পূর্বের লোক তাহলে কি সে চিরঞ্জীব হবে তখন হতে পারে এটা কোরআনের কথা হাদিসে যেমন শুনলেন ইমাম বোখারে রহমতুল্লাহ আলহাদি বললেন ওইভাবে ইমাম ও সেরকম হাদিস না করছে শুনেন আব্দুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লাম বলেন মৃত্যুর কিছুক্ষণ পূর্বে পারে কি বলেছিলেন বলছে কোন তার উপর আগামীতে একশো বছর আসবে আর সে বেঁচে থাকবে এরকম হবে না তারা মারা গেছে কারণ ইদনুল কাইম রহমতুল্লাহ আলাই একজন লেখক বিশিষ্ট তিনি দশটি এমন প্রমাণ দিয়েছেন যে বিবেক বলে যে তিনি মারা গেছেন দুই একটি আপনারা শুনে নেন তিনি বললেন যে বলে যে যদি খিজির আদমের সন্তান হয় যেমন কিছু মানুষ বলেছে তাহলে সে নূ আলামের পূর্বে ছিল আর নূ আলামের যুগে সমস্ত মানুষ ডুবে প্লাবনে মারা গেছিল একমাত্র তারাই ছিল যারা তার নৌকায় কিস্তিতে চেপেছিল যে কোন বর্ণনায় পাওয়া যায় না যে সেই কিস্তিতে খিজিরেও চেপেছিল তাহলে আমাদের এটা আকলো বলে বিবেকও বলে যে না খিজির সেই সময় জীবিত ছিল না তিনি আরো একটি কথা বলেন এবং আমার মাঝে মাঝে এটা বিচ্ছেদের সময় খারাপ ধৈর্যের কথা তুমি ধরতে পারানি এখন চলে যাও বলছেন যে একজন মূসা একজন উরুল আজম শ্রেষ্ঠ নবীগুলের মধ্যে একজন নবী তার তার সহ এবং তার সঙ্গে থাকা আর বৈধ হল না আলাদা হয়ে গেলেন আর কি বড় হয়ে গেছে যে এখন খিজির সঙ্গে সাক্ষাৎ করতে আসবে মুসা যেতে হয়েছিল তার কাছে আর এখন খিজির আলহ সাল্লামে ঘুরে বেড়াচ্ছেন এদের কাছে সাক্ষাৎ করছেন এটা বিবেক বলে না বলছেন এটা এমাম বলে খিদির যদি বলে যে সামেত রসুল্লাহ সাল্লা সাল্লাম বা কালা কালা রসুল্লাহ সাল্লা সাল্লাম তাহলে সেটাকে হাদিস মনে করা হবে হাদিস মনে করা হবে না এগুলা প্রমাণ করে যে খিজির আল এসালাম একজন মানুষ তিনি মুসা সালামের যুগের মানুষ এবং তার যুগ এবং জামানা আর তার দেশ মুসা সালামের দেশের চাইতে ভিন্ন দেশ ছিল আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তিকে এমন কিছু ইলিম এবং জ্ঞান দিয়েছিলেন যেটা মুসা আলাই সালামের কাছে ছিল না এবং সেও একজন নবী ছিল এটা বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কারণ আমাকে আল্লাহ আদেশ করেছেন ওহিল করেছেন এরকম করতে বলেছেন এটা কি বুঝায় এটা তো কারণে অনেকে বলেছেন তিনি ছিলেন না আর অতপর তার মৃত্যু কহর হয়েছে এটা ওই ইতিহাস বা কোরআন হাদিসে বর্ণনা করা হয়নি তবে তিনি মারা গেছেন এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু দুঃখ লাগে এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই বিশ্বাস যে তিনি এখনো জীবিত আছেন আর এবং এখনো লোকের সঙ্গে সাক্ষাৎ করেন এ কথা কিন্তু শিয়ারাও বিশ্বাস করে আর এ কথা দেশের পীর আর ওলিরা বিশ্বাস করে যেমন বললাম কিন্তু দেশে যাদেরকে হকানি আলেম বলা হয় যাদেরকে কওমী আলেম বলা হয় যাদেরকে দেওবন্দি আলেম বলা হয় দেশে তাদের মানে বিরাট গর্ব তারাও এ কথা বিশ্বাস করে যে খিদির এখনো জীবিত আছে আমি আলোচনার শেষ দিকে আপনাদেরকে কয়েক মিনিটের এর প্রমাণ দিয়ে যেতে চাই শিয়ারা বিশ্বাস করে যে খিদির এখন অজীবিত তার প্রমাণে একটি বই আমার কাছে আছে বইটির নাম হল মাতা ও নুর হে প্রতীক্ষিত তোমার জ্যোতি কখন প্রকাশ প্রকাশ পাবে এটা হলো হেডিং বইটা শিয়াদের একটা বিশ্বাস হলো যে মাহাদীপ যিনি শেষ জামানায় আসবেন তিনি হবেন তাদের লাস্ট ইমাম কার ইমাম এই সিয়াদের থেকে লাস্ট এমাম তারা বারো জনাম সেই বারো জনামে ঢুকে আসেন সিরদার একটা বুয়া সেখানে ঢুকে আসেন সে শেষ যুগে প্রকাশ হবেন এবং তিনি তাদের ইমাম হবেন এটা সিয়াদের বিশ্বাস এই বিশ্বাসের কে কেন্দ্র করে বইটি লেখা হয়েছে বইটিতে একটা ঘটনা লেখা আছে সেই ঘটনায় কিভাবে খিজির আলামের আশিরা তাদের মধ্যে আছে শুনে বলছেন মাহাদি এবং মসজিদে জামকারান মসজিদে নাম সেই সেখানকার মসজিদকে কেন্দ্র করে একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে আল মাহদি ও মসজিদে জামকারান কি ঘটনাটা বলছে ইয়াকা ও মসজিদে জামকারান কিলোমিটার আত্মিন মাদিন আছে কুম আল ইরানি আছে একটা শহরের নাম সেই কুম ভিডিওতে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব কে জানি এটা আসছে কিনা ভিডিওতে এটা হলো জামকারান মসজিদের ছবি আর আপনারাও দেখে এই জামকরান মসজিদকে কেন্দ্র করে এর স্থাপনকে কেন্দ্র করে ঘটনা লেখা হয়েছে বলছেন যে যেটা রমজান মাসের সতেরো তারিখ ছিল আর তিনশো হিজরি আমি ঘুমিয়েছিলাম এরকম সময় রাতের কিছুক্ষণ পরে একটা আওয়াজ শুনতে পেলামে কি আওয়াজ শুনতে পেলাম আমাকে বলা হচ্ছে বাইরে আছেন। তাদের চেহারা ছবি এবং তাদের চেহারার আলামত এত সুন্দর এত ভালো যাদেরকে দেখে মনে হচ্ছে এরা ফেরস্তার জগৎ থেকে এসেছে নাকি অতঃপর তারা আমাকে নিয়ে গেল সে মসজিদের স্থানে যে মসজিদটা এখন জামকারার নামে অবস্থিত হয়ে আসে সেখানে ইগালা বলা হইনা ওয়াইহিন্মা ওয়াসালতু রাআইতু সাহিব আল আসরা আমি যখন সেখানে গেলাম তো আমি দেখলাম যুগের শাকি অর্থাৎ মাহাদীকে আমি দেখলাম ফি হায়াতে ইবনু সালাতিন 30 বছর যুবক রূপে 30 বছর বয়সে রূপে আমি তাকে আর তার সামনে একজন মোহতারাম সম্মানীয় শেখ ব্যক্তিত্ব আছেন ওদি কেতাবাহ আলাই আর তার হাতে একটি বই আছে সে বইটা সে পরে পরে শোনাচ্ছে একজন শেখ বইটা পরে পরে শোনাচ্ছে কাকে এই মাহাদি আলহামকে অতপর ওয়া হাউলাহু আকা তার আশেপাশে ষাটজন লোক আছে তারা নামাজ পড়ছে অতপর কি হলো বলছে ও কানা জালেকা শেখাল আলিহিস সেই শেখ যে পরে পড়ে মাহাদি আলহিসামকে শোনাচ্ছিল তিনি হলেন খিজিরা আলহ তাহলে একটা ঘটনা বর্ণনা করছেন কারা শিয়ার সেই ঘটনাটা লোককে ঘুম থেকে উঠানো হলো ওটা ছিল কে আর হাসান মুসলা জামকারানি অতপর সেই জায়গায় নিয়ে যাওয়া হলো যেই জায়গায় একদিকে মাহাদিয় বসে আছেন আর একদিকে শেখ হিসাবে খিজির আলহালাম বসে আসেন অতী ঘটার এই বলেন যে এই যে জমিটা দেখছো এখানে এটা হচ্ছে খুব ইজ্জতলা বুক আশারিফা খুব ইজ্জত সম্পন্ন জমিন এটা আল্লাহ তালা মসজিদ রূপে গ্রহণ করেছে তুমি এটা ছেড়ে দাও আমরা এখানে মসজিদ তৈরি করো মানে মসজিদ তৈরি হয় এরকম স্বপ্ন দ্বারা যে স্বপ্নে এমাম মাহাদি তাদের আসেন সিয়াদের এমাম মাহদি এবং তার সাথে সাথে আলী সালামও সেখানে থাকেন এবং এর এরকম ঘটনার ঘটনার পরিপ্রেক্ষিতে এই জামকারান মসজিদ তৈরি হয় আমরা যেই জিনিসটা জানলাম বা জানতে চাইলাম সেটা হলো এই যে শিয়াদের কাছে এখনো যেটা যে ঘটনাটি ঘটেছে তিনশো ছিয়ানব্বই এই আরবি বইয়ের একশো যে বইটার নাম মাতা ইউশিক নুরক আয়ুহাল মুমতাদার এই বইয়ের লেখক হচ্ছেন উতমান বিন মোহাম্মদ আল হামিজ যে বইটির একশো নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি বর্ণিত হয়েছে আরো কয়েকটি জানলাম এবার আমরা আমাদের দেশের পীর সমাজ যাদেরকে আমরা অনেক দেশের আনাচে কানাচে অনেক সব বেলায়াত তথ্য দেখতে দেখি এবং পীর মাজার এবং দরগাহকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেমন করে হোক তাদের নিজের এই পীর মাঝারের ব্যবসায় হোক আর অন্য কিছু হোক টিকিয়ে রাখার যে চেষ্টা করা হয় সেই পীর এবং মাজার যাদেরকে সুফি বলা হয় এবং ওলি বলা হয় মানুষ মনে করে এরকম লোকদের মাঝেও এই বিশ্বাস আছে যে খিজিড়ি এখনো জীবিত এর বিশ্বাসে আপনাদের সামনে একটি বই নিয়ে এসেছি যে বইটি যে বইটির নাম হল হজরত বড় পীর রহমতুল্লাহ আলাই জীবনী এই জীবনী যে লিখেছেন তার নাম হলো বইটি হল মৌলানা মোমতাজুর হাজার থেকে ছাপানো হয়েছে এই বইটিতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী তার অনেকগুলো কারামত বর্ণনা করা হয়েছে সেই সকল কারামতের মাঝে একটি কারামত আপনাদের সামনে তুলে ধরি যেখানে খিজির আলহ সাল্লাম জীবিত হয়ে বড় পীরের কাছে উপস্থিত হলেন এবং বড় পীর তাকে আবার আদেশ করলেন সে আদেশ আবার শুনল এই কারামতির শিরোনাম হচ্ছে চোরের কুতুত কুতুব চোরের কুতুব হল এই এবং সুফিদের একটা বিশেষ টাইটেল ওলিদের একটা বিশেষ টাইটেল বলছে একটা চোর কুতুব হয়ে গেল কারামতিতে এই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল এর এই কারামতিতে বইটা এবার বড় পীর কে যখন খবর হয় তখন তিনি আধ্যাত্মিক ক্ষমতায় চোরটাকে ঘরে বন্দি বানিয়ে নেন চোরটা অন্ধ হয়ে যায় চোর অন্ধ হওয়ার পর কাকুতি বিনতি করে যে আল্লাহ এখন হবে কি सकाल हमारे एक बोकाम जो मानुष मान भंड कैसा कहनी लिखे एरक गो, गोलमाले पड़े की बोलते सर से कहार गिरि चोरी करते हैं সকালবেলা সে কি করবে লোকেরা তাহার কি দোষা বানাইবে নিশ্চয়ই এরূপ মারাত্মক অপরাধের জন্য তাহার গোলা কাটা যাইবে গোলা কাটা কি যাবে ইসলামের এটা বিধা যাই হোক এরকম যখন ঘটল তখন সকাল বেলায় কি হচ্ছে বলছে ঘরের কনে বসিয়া চোরটি যখন এরূপ অনুশোচনায় অস্থির হইয়া উঠিল তখন এই ঘটিল আর একটি ঘটনা হজরত খিজির আলী সালাম হজরত বড় পীর রহমাতুল্লা চোর এরকম সমস্যায় পরে আছে ঘরের কনে বন্দী আর খিজির আলী সালাম উপস্থিত হলেন হওয়ার পর কি ঘটলো বলছে তিনি তাহাকে জানাইলেন মানে বড় পীর কে হজরত মানে আব্দুল কাদের জিলানি কে যে অদ্দ একজন আবদাল ইন্ত আবদাল কি জিনিস হলো পীরদের আলহ সালাম এসে বড় পীর এই ঘটনা শোনাচ্ছেন যে একজন আবদাল ইন্তেকাল করিয়াছেন মারা গিয়াছেন তাহার পরিবর্তে আরেকজন আবদালের দরকার আছে যে এই পৃথিবী চালাবে এরকম একটা আবদাল দেন পূর্ববর্তী আবদারের দায়িত্ব পালন করিবার জন্য আপনি আপনার লোকজনের মধ্যে উপযুক্ত একজন নির্বাচন করুন এটা কে কাকে বলছে খিজির বলছে তাহলে কি হয় এই যুগেও খিজির আলহ সাল বেঁচে আসে এই ঘটনার প্রমাণ কি ঘটল হজরত বড় পীর তাঁর খাদেন কে ডাকিয়া বলিলেন আমার গৃহের কোন একজন লোক বসিয়া আছে তাহাকে আমার কাছে লইয়া আসো চোরকে নিয়ে আসা হলো নিয়ে আসার পর তখন বড় কিছুই জিজ্ঞাসা করিলেন না তাহার দিকে আব্দালি রূপে নিযুক্ত প্রদান করিলেন হজরত খিজির আলহ সালাম তখন আব্দালটিকে লইয়া অদৃশ্য হইয়া গেলেন তবে এই হলো ওলি এবং পীরদের চেষ্টা মানে আপনি যদি চর হন আর আপনাকে যদি একটা ন্যাক দৃষ্টি দেয় বলি তাহলে ছাড়ার তো উপায় নেই আমরা যে জিনিসটি জানার চেষ্টা করলাম সেটা হলো এই যেমন এই খিজির আলহ সালাম জীবিত এটা শিয়া বিশ্বাস করে তেমন খিজির আলহ সালাম বিশ্বাস এটা আমাদের দেশের পীর ফকিরেরা আর ওলি দরবেশরা মাজারীরাও বিশ্বাস করে এবার তৃতীয় কথা লাস্ট কথা সেটা হলো ভাই এই যে এই মানে শিয়া আর সুফি বা বিশ্বাস করেই করে কিন্তু দেশে আমাদের কিছু আলেমোলামা আছেন যারা নিজেকে বিরাট ভক্ষানি মনে করে যাদেরকে দেশের মানুষ কমি বলে এরা হলো আসলে দেওবন্দী মানে দেওবন্দের দেওবন্দির আলেমা আর দেওবন্ধের মাদ্রাসার মুক্তি যা বলে সেটাই তারা মানে এছাড়া অন্য কোন ফতুয়া তাদের মানে না এরা হলো দেও বন্ধ যাদেরকে দেশে কহমি বলা হয় এবং নিজেকে নাই এরাও কিন্তু এই বিশ্বাস রাখে এরাও কি রাখে এরাও এই বিশ্বাস করে যেমন করে হোক যে খিজি আলহ সাল্লাম এখনো জীবিত এর প্রমাণে আমি যদি নিজে কিছু বলতাম মানুষকে খারাপ লাগতো একটা বই নিয়ে এসেছি এই বইতে তাদের এরকম একটা ঘটনা লেখা হয়েছে বরং দুটি ঘটনা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এই ঘটনাটি কাফমি দেবন্ধের যে সকল ওলামা কাসেম নানি এই দেওয়ার মাদ্রাসা মানে স্থাপন করেন সেই কারণে এখান থেকে যারাই ফারেক হয় এই মাদ্রাসা থেকে পড়ে তাদের টাইটেল হচ্ছে কাসেমি তাদের তারিখ এবং ইতিহাস এই একজন লিখেছেন যে বইটার নাম হল সাহ কাসমি আর দ্বিতীয় ঘটনাটি আর লেখক হচ্ছেন যে ইংরেজদের সঙ্গে যখন যুদ্ধ লাগে ভারতে তখন এদের কি অবস্থা ছিল এরা কিভাবে যুদ্ধ করেছিল আর কতখানে যুদ্ধকারী ছিল এই সব ঘটনা যখন লেখা হয়েছে তখন এক জায়গায় লিখছেন যে আংরেজকে মোকাবেলে যো লোক লড় রয়েছে उनमें हजरत मौलाना शाह फजल मुरादाबादी रम्ला थे इंग्रेजाई करहमान मुरादाबादी देवबंदी अचानक एक दिन मौलाना को देखा गया की खुद भागे जा रहे हैं ये मौलाना फजलुर रहमान इंग्रेज संगे लड़ाई करते करते पालिए जाते और किसी चौधरी का नाम लेकर जो बागी के फौज की अफसरी कर रहे थे कहते जाते थे এবং এই ইংরেজদের যুদ্ধ করে লাভ কি খিজির কত মেয়েজ কি তো আমি ইংরেজদের দলে পাচ্ছি মানে খিজির ইংরেজদের দলে আসে আর আমরা ওদের বিদ্রোহী হয়ে বিপরীত হয়ে লড়াই করছি এই লড়াইয়ে লাভ কি খিজির যেদিকে আছে তাদের বিরোধিতায় কি লড়াই করা যায় এই জন্য সে পালাচ্ছে তাহলে দেববন্দির শেখ বা দেওবন্দির মওলানা কমের মওলানা তারাও এটা বিশ্বাস রাখে যে খিজির এই যুগে আছে এই ব্রিটিশের যুগে ব্রিটিশের সাথে ইংরেজদের সঙ্গে খিজির ছিল আর সেই কারণে আংরেজরাই হক নউজিল্লা নউজবুল্লাহ না হলেও যারা দেশের রাজত্ব ছিনিয়ে নিয়ে যারা অত্যাচার করেছিল যে ইংরেজ তারা হক হয়ে গেল গা জ্বলতে পারে দেখে নিবে সালানে কাশ্মীর কোন অন্য মানুষ লিখতে যায়নি সেই দেওবন্ধির এই ইতিহাস দেওবন্দি লিখেছে যে যার লেখকের নাম হলো মানাজের আহতান গিলানি আর দ্বিতীয় খণ্ড একশো পৃষ্ঠা হাসিয়ায় এই ঘটনা লেখা হয়েছে शुद्ध एक ना दी आलोचना शेष मौलाना मस्जिद लिखते हैं लेखक लिखे गोहद्रोह्रोहर बोला उर्दू भाषा तो गदर के बाद जब गंज मुरदाबादी बीरान मस्जिद हजरत मौलाना जकार मुकिम हुए मान महाद्रोहर जो गंज मुरदाबादी मान कि विरान मस्जिद में हजरत मौलाना जाकर मुकिन हुए हजरत मौलाना के मोहम्मद का नाम तुबी तो काम तुबी मस्जिद ढुकल है तो इत्तीफा खान उसी रास्ते से जिसके किनारे मस्जिद है बोले मस्जिद और किनारे रास्ता छो किसी वजह से अंग्रेजी फौज गुजर रही थी एक क्षेत्र कांग्रेस ब्रिटिश फौज सेना से शे दिख दिए जा मौलाना नाम तुबी की छिले मस्जिद मौलाना मस्जिद से देख रहे थे अचानक मस्जिद के सीढ़ियों से उतर कर देखा क्या देखा गया कि अंग्रेजी फौज के एक साइज से जो बागडोर खोटे वगैरह घोड़े का लिए हुए था उससे बातें करके मस्जिद आगे करके फिर मस्जिद आगे मौलाना सीढ़ी दिए नीचे नाम लें नाम इंग्रेजी फौज देर एक विशेष ऑफिसर जो घोड़ा सब बागडोर नहीं छोड़ तरह संगे कथा बोले आरोप मस्जिद फिर आसलें তারপরে তাকে জিজ্ঞাসা করা হলো তারপরে সে বললো বা নিজে নিজে সে ঘটনা বললো এটা আমার মনে নাই কিন্তু সে ফরমানে কিংরেজদের সেই सनाा बागदर उर्दू भाषा सा मैने चले कम घटना एवं और संगे जो कथा फिर आज संगे तो लड़ाई करब जवाब मे कहा हुआ है कार पक्ष हुकुम हलो क्या हूकुम दिल आल्ला जाने ওইখানে যেমন মানে মাহদি শিয়াদের কাছে আর সেখানে উপস্থিত হল ঠিক বাগদাদ ঘরে চুরি পড়ার সময় চোরের চরকে কুতুবের পথ দেওয়া হলো এবং সে কুতুব পথ পাওয়ার পর সেখান থেকে চোর খিজির আলহ তাকে নিয়ে চলে গেল ঠিক এমনই দেওবন্দের শেখ মাসায় ইংরেজদের সঙ্গে লড়াই করার সময় ইংরেজদের সাথে ইংরেজদের দলে ইংরেজদের কাতারে খিজির দেখতে পাচ্ছে এবং খিজিরের সঙ্গে গল্প সল্প করে আবার ঘরে ফিরে আসছে মসজিদে ফিরে আসছে আল্লাহ যেন আমাদেরকে সহি আকিদা রাখার এবং সহি আকিদা বুঝার তো ফির টান ভাই সারাংশ কথা আলোচনার সারাংশ হলো এই যে খিজির আলহ সালাম একজন মানুষ ছিলেন আর অধিকাংশ নদী ছিলেন তিনি মারা গেছেন তিনি মৃত্যু বরণ তার কতখানি বয়স ছিল না ছিল এটা হাদিস কোরআনে নেই তবে তার দ্বারা এটা প্রমাণিত হল যে তিনি মারা গেছেন আল্লাহ বলছেন মাজা জা আল্লাহা ওমা জা আল্লাহারিমিনা ফুল আমি তোমার পূর্বে কারো চির কাউকে জীবন জীব করে আবে হায়াত আর আমরানের পানি এগুলো হল একটা কেস্তা কাহিনী দুনিয়াতে যেমন ওই আলি ফুলার কেসা সিন্ধেবাদ জাহাঙ্গীরের কেসা আর আলীবাবা চল্লিশা আলাউদ্দিনের চেরাগের কেসা এরকম একটা আবে হায়াতের কেসা এগুলার ভিত্তি নেই আর আর ওলামায় ক্রাম যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম বা কোরআ এবং হাবিস যেগুলো তুলে ধরলাম সেটা প্রমাণ করে যে খিজির মারা গেছে খিজিরের কাছে এরকম কোন শক্তিও নাই আর এখন ঘুরে ঘুরে বেড়ায় সে কাউকে বেলায়ত দিয়ে বেড়ায় না আর আধ্যাত্মিক শক্তিও দিয়ে বেড়ায় না কিন্তু তা সত্ত্বেও এই বিশ্বাস শিয়াদের কাছে আছে এবং দেশের বেড়ায়াত পন্থী পীর মাজারদের কাছে আছে এবং এমনকি গর্বকারী দেওবন্দীদের কাছেও এই আখিরা এবং বিশ্বাস আছে যেটা কোরআন এবং সুন্নত এবং আমাদের সালাহে সালহিনদের বিরোধী একটি বিশ্বাস আল্লাহ যেন আমাদেরকে সহি বিশ্বাস এবং আখিরা অর্জন করার এবং তার জ্ঞান নেওয়ার এবং সেই অনুযায়ী আমল করার সেই অনুযায়ী বিশ্বাস রাখার توفيك دعا القرآن آمين وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته